বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াঈলীন মোহাম্মদিহি আজমাইন আোতা ও দর্শক মন্ডলী আমরা রিয়াদ কিতাব থেকে ধারাবাহিকতার সাথে আমরা আলোচনা শুনিয়াসি পূর্বের দর্শে আমরা শুনেছি যে ফরশ সলাতের আগে এবং পরে যে সূন্নতগুলি আছে তার মধ্যে ফজরের শূন্যতের ফজিলত জহরের শূন্যতের ফজিলত আসরের সূন্নতের ফজিলত আমরা ইতিমধ্যে শ্রবণ করেছি শুনেছি আজকে আমরা মাগরিবের সলাাতের আগে এবং পরের ফজিলত সম্পর্কে আলোচনা শুনবো ইনশাল্লা তাল এ আবদুল্লা বিন অমর রাজি আল্লাহ তালীস এবং আয়সা রাজিয়াল হাদিস যে যে বাদাল মাগরিবের পর উনি দুই রাখা সলাত আদায় করতেন আমরা ইতিপূর্বে শুনেছি এবং এটাও শুনেছি যে উম্মে হাবিবাহ রাজি আল্লাহ তালা আনহা তিনি বলেছেন যে ব্যক্তি দিনে এবং রাত্রে বারো রাকাত সলা সাদাই করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি বিশেষ ঘর তৈরি করবেন এবং আবদুল্লাহ বিন অমর রাজিয়াল্লাহ তালু তিনি এই বারো রাকাত কোন কোন রাখাত সেটাও গণনা করে দিয়েছেন যে তার মধ্যে মাগরিবের পরে দুই রাখাতকেও তিনি বলেছেন যে এই মাগরীবের পরে যে দুই রাখাত আছে এটার ফজিলত ওই আল্লাহ তালা ঘর বানানোর মধ্যে অন্তর্ভুক্ত আশারাজি আল্লাহতালা তিনি বলেছেন আল্লাহ রুমাল্লাম তিনি মারীবের পরে দুই রাকাত সালাদ আদায় করতেন সূন্যত উনি বাড়িতে জহরের আগে চার রাখাত জহরের পরে দুই রাখাত মাগরিবের পরে দুই রাখাত এসার পর দুই রাখাত এগুলি সালাদ আল্লাহ রবী যে বাড়িতে নিয়মিতভাবে পড়তেন সেটা আশারাজ আল্লাহানের কাছ থেকে আমরা শুনেছি মাগরীবের পূর্বে যে দুই রাখার সন্নত আছে সে বিষয়ে কী আন আবদুল্লাহবিন মুফ রাজ আনহু আনী আসাল্লাম কল صلوا قبل المغرب قال في الثالثه لمن شاء رواه البخاري عبد الله بن مغفل رضي الله عنه তিনি বলেন قبل المغرب তোমরা মাগরিবের قال في الثالثه মানে মাগরিবের পূর্বে দুই রাকাত পড়ো মাগরিবের পূর্বে দুই في الثالثه তৃতীয়বার বলছেন لمن شاء যে ইচ্ছা করবে সে যে ইচ্ছা করবে সে যেন পরে অর্থাৎ মাগরিবের পূর্বে যে ঝুন্ন এটা সবার জন্য যে কোনো কড়াভাবে নির্দেশ দিয়েছেন তা না লিমান যে ইচ্ছা করবে সে পড়তে পারবে এ বিষয়ে আরো শুনুন তিনি বলেন যে আমি দেখেছি বড় বড় সাহাব এখরামদেরকে ওনারা মাগরীবের আজানের পর দুই রাখার সালাদ আদায় করার জন্য ওনারা স্তম্ভগুলি খুঁজতেন সুতুন স্তম্ভ খুঁজতেন কারণ সামনে সুত্রা থাকলে ভালো হয় বা দেওয়াল সামনে রেখে নামাজ পড়া ভালো তো ওনারা দুই রেখাত পড়ার জন্য স্তম্ভ খুঁজতেন যে কোথায় স্তম্ভ সেখানে দুই রাখাত সলাচ আদায় করতেন তাহলে সাহবাহরাম মাগরিবের পূর্বে দুই টাকার সলাাত পড়তেন এটা প্রমাণিত হলো وعنه قال كنا نصلي على احد رسول الله صلى الله عليه وسلم ركعتين بعد غروب الشمس قبل المغرب انس جلاله تبارك تين বলেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে মাগরিবের পূর্বে দুই রাকাত পড়তাম সূর্য ডোবার পর এবং মাগরিবের সালাতের পূর্বে আমরা দুই রাকাত সালাত আদায় করতাম فقيل له উনাকে প্রশ্ন করা হয়েছে আ কান কল তিনি বলেন কানা নুসল্লিহিমা ফালাম ইয়া মরুনাহানার ওয়া মুসলিম তিনি বলেন যে আল্লাহ নবী সালাম আমাদেরকে পড়তে দেখতেন কিন্তু উনি আমাদেরকে হুকুমও দিতেন না নিষেধও করতেন না এটা একটা মুস্তাহাব তো এই এটার উপর কেউ আমল করতেও চায় তাহলে কখন করতে পারবে যদি ইমাম সাহেব আজানের পর সঙ্গে সঙ্গে মাগরিবের সরাত আদায় না করে একটু সময় রাখবে সময় যদি থাকে তাহলে যে ইচ্ছা সে পড়তে পারবে আর যদি সময় নাই রাখা হয় আজানের সাথে সাথে যদি একামত দেওয়া হয় তাহলে কেউ ইচ্ছা করলে তো পড়তে পারবে না পারবে কি এই জন্য এটাও একটি মোস্তাহাব এবং গের মোয়াক্কাদা শূন্য কেউ ইচ্ছা করলে মাগরীবের পূর্বেও দুই রাখার সলাচ আদায় করতে পারবে এবং আল্লাহ নবী আর একটি হাদিস আমার শুনেছি যে মাইনা কুল্লি আদা নাইনি সালাতুন। প্রত্যেক আজান এবং একামতের মাঝে সলাত আছে তো মাগরীবও আজান এবং তিনি বলেন যে মদিনাই আমরা ছিলাম যে যখন মুআ মাগরিবের সলাতের আজান দিত তখন সাহবা ইস্তম্ভ খুস্তেন। পিলার খুস্তেন। পিলারের সামনে রেখে নামাজ পিলার খুস্তেন যে এত মানুষ এই সুনুত আদায় করতেন যে একজন মুসাফির ব্যক্তি দূর থেকে এসে মনে করতো মনে হয় সলা শেষ হয়ে গেছে মাগরিব নামাজ মনে রাহ মুসলিম মুস্তমের ভাই তাহলে এই হাদিস থেকে আরও স্পষ্ট বোঝা গেল যে কোনো একজন দুইজন সাহাবি নয় বরং বড় সংখ্যক সাহাবে একরাম মাগরিবের পূর্বেও দুই রাখার শূন্য ওনারা পরতেন যেটা আমাদের সমাজ থেকে এ শূন্য একেবারেই উঠে গেছে তো এটা উচিত ইমাম সাহেবদেরকে যে মাঝখানে সময় একটু বাড়িয়ে দেওয়া যেন কোনো ব্যক্তি ইচ্ছা করলে আজান এবং একামতের মাঝে দুই রাখার শূন্যত আদায় পড়তে পারে আমরা এটাও শুনেছি পূর্বের হাদিসে তাহলে আজানেও একই অবস্থা আজান এবং একামতের মাঝে কিছু সময় থাকলো কেউ ইচ্ছা করলে দুই রাগাত মাফল পড়লো অথবা কেউ আল্লাহর কাছে কিছু চাইলো দোয়াও করতে পারে এরকম কিছু সময় রাখা দরকার বাবু সুনাতা ওয়াবুলা এশার সলাতের পূর্বে এবং পরের সূন্যত এশার নামাজের পূর্বের এবং পরের সুন্নত একই হাদিস আবদুল্লাহ অমর হাদিস যেটা আগে আমরা শুনলাম যে উনি বলছেন যে আমরা নবী করিম সঙ্গে এশার সলাতের পর দুই রাখাত আদায় করতাম وحديث عبد الله بن مغفل بين كل اذانين صلاه عبد الله بن مغفل حديث مسلم حديث بين كل اذانين صلاه প্রত্যেক আযান এবং ইকামত এর মাঝে কি আছে সালাত আছে তাহলে এশার আযান এবং ইকামতের মাঝেও সালাত پور তাহলে এশার পূর্বে সুন্নাত পড়তে হবে এটাও জানা গেল এশার পূর্বে দুই রাকাত অথবা চার রাকাত সুন্নাত আদায় করা এটাও মুস্তাহাব যদিও সুন্নতে মুআক্কাদা তিনি বলছেন যে তিনি إذا صلى أحدكم الجمعة فليسلِّ بعدها أربعاً رواه مسلم ابو حرى رضي الله تنطيني بولين رسول صلى الله عليه وسلم بولت تما دير مدد تكي كونو بكتجو كون جمعر صلاة عدائي كوري تحولي شجانو جمعر پور چاركة صلاة عدائي كوري چاركة سنط عدائي كوري جمعر پور جانو چاركة سنط عدائي كوري وعن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم كان لا يسلِّ بعد الجمعة حتى ينصرفه فيصلي ركعتين في بيته رواه مسلم عبد الله بن عمر رضي الله تعالى عنهما تني বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সালাম তিনি জুমার পর সালাত অতক্ষণ পর্যন্ত আদায় করতেন না জুমার নামাজের পর অতক্ষণ পর্যন্ত কোন সুন্নাত পড়তেন না hatta yan sari fi usalli rak'atayn fi baytihi জুমার পর উনি বাড়িতে দুই রাকাত সুন্নাত পড়তেন মুসলিমের روایت তো আবু যেটা আমরা পেলাম সেটা হলো যে উনি জুমার পর চার রাখাত পরতেন আর আবদুল্লাহ বিন অমর বললেন যে উনি বাড়িতে দুই রাখাত পরতেন এই দুই হাদিস দুটাই সহি দুটাই মুসলিমের রেওয়ায়ত তো এই দুই হাদিসের মাঝে সামঞ্জস্যতা সৃষ্টি করেছেন ওলামা একরাম এইভাবে যে কোনো ব্যক্তি যদি জুমার পর যে সৈন্যতে মোয়াক্কাদা আছে এটা যদি কেউ মর্জিদা আদায় করতে চায় তাহলে সে চার রাখাত পরবে দুই রাখাত পরে সালাম দেবে আবার দুই রাখাত পড়বে আর কেউ যদি বাড়িতে যে পড়তে চায় তাহলে দুই রাকাত পরলেই হবে আর জুমার পূর্বে যেটা আমরা শুনেছি যে জুমার পূর্বে কমাস কম দুই রাকাত তাহিয়াতুল মসজিদ এটা হল আমাকে পড়তেই হবে এটা না পড়ে মসজিদে বসা যাবে না এটা প্রত্যেক নামাজের ক্ষেত্রে আল্লাহ রাউ বলছেন সেটা আমরা আগেও আমাদের সামনে আসছে ইজা দাখালা আহাদুকুল মসজিদ ফলাহ ইয়াজলিস ইল্লা ইউসালাকা আতাইন যখন কোন ব্যক্তি মসজিদে ঢুকবে তখন দুই রাকাত তাহিয়াতুল মসজিদ না পড়ে যেন না বসে তো পড়তেই হবে কিন্তু জুমার আগে দুই রাকাতের বেশি যদি কেউ পড়তে চায় তাহলে সেই ইচ্ছা করলে পড়তেও পারবে চার ছয় আট যত ইচ্ছা শত পড়তে পারবে কিন্তু জুমার পর হয় দুই না হয় চার এর চেয়ে অতিরিক্ত আমরা যারা বদলু জোহর বলে চার রাখাত অতিরিক্ত শলা আদায় করি এর কোনো প্রমাণ দলিল নেই কোন হাতে সে পাওয়া যায় না কারণ জুমার দিনে জুমাই পড়তে হবে জোহর আবার বদলু জহর ওটা একটা বানানো জিনিস তো শরীয়তের বিষয়ে না না সেটা করা আমি হাশিফ মাদানি আর আপনারা দেখছেন বাংলা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 प्रति शुक्रवार बुधवार रत नटा पुनसम्प्रचार सकाल साढ़े सतटाएंगे पीस टी बांगल्ए সংশোধনের জন্য সমাজের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে কি কি হবে কল্যাণ সাধনের জন্য যখন দুজন মুসলিম করবেন তার মূল নীতিটা কি মনটা বড় করতে হবে মতান্তর থাকতে পারে কিন্তু যেন মনান্তর না থাকলে একমাত্র ইসলামী क्यों गुरुत्वपूर्ण जान देख इसम समाज बृहस्पतिवार सन्ध्या साढ़े पांच सम्प्रचार सकाल छंगे बीस टी الحمد لله والصلاة والسلام على رسول الله ومعرفة رسول الله ودرشق ونرليه امره برد ترمي جمعان ومعرفة جمعار ومعرفة كترات ومعرفة سنة ادائي كرتهب امره اعلتنا شون يأشت امره برد ترمي باب استحباب جعل النوافل في البيت سواء الراتب وغيرها والأمر بالتحول للنافرة من موضع الفرجة او الفصل بينهما بكلامين এই অধ্যায় যে বিষয়ে আলোচনা হবে সেটা হলো বাড়িতে নফল সলাৎ আদায় করা মোস্তাহাব সূন্যত এবং নফল বাড়িতে পড়া মোস্তাহাব সেটা শূন্যতে মোয়াক্কাদা হোক বা গের মোয়াক্কাদা হোক শূন্যতে মোয়াক্কাদা হোক অথবা গৈর মোক্কাদা হোক এই সূন্যতগুলি বাড়িতে পড়া মোস্তাহাব এবং ওয়াল্লামরুবি তাহাউ বলে না ফেলাতে কোনো ব্যক্তি যখন ফরস ছাদ আদায় করবে সেই জায়গা থেকে একটু সরিয়ে যেয়ে সূন্যত আদায় করা অথবা কথা বলার মাধ্যমে সন্ন্যুত এবং ফরজের মাঝে পার্থক্য করে দেওয়া ফরজ পরেই তারপর আরো যেগুলি তাজবি আছে আল্লাহ সেগুলি বসে দোয়া করা এরপর যখন সন্নুত পরব তখন হয় কারোর সঙ্গে কথা বলা অন্যথায় ওই জায়গাটি একটু চেঞ্জ করে আর জায়গায় সন্ন্যত পড়া এ বিষয়ে আনজাই সাহাবিথিন فان افضل الصلاه صلاه المرء في بيته الا المكتوبه متفق عليه زيد بن صابت رضي الله عنه তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন صلوا أيها الناس হে লোক সকল তোমরা সালাত আদায় করো في بيوتكم তোমাদের বাড়িতে فان افضل الصلاه صلاه المرء في بيته الا المكتوبه কারণ মানুষের জন্য উত্তম নামাজ উত্তম বাড়িতে পড়াই তার জন্য উত্তম বেশি অর্থাৎ ফরজ পড়তে হবে কোথায় মসজিদে যে যার ফজলত আমরা জানলাম যে আল্লাহম বলছেন সলাতুল জামায়াতি আফত আলমিন সলাতুল ফাদি বিশাবে যে মসজিদের চাইতে একা নামাজ পড়া চাইতে মসজিদে গিয়ে সলাচাদাই করা ফরজ যে ২৫ গুণ অন্য রেওয়ায়তে সাতাশ গুণ সবাব বেশি কিন্তু এটা ফরজের ক্ষেত্রে তো এই হাদিসে বলা হচ্ছে যে ফরজ সারা অন্যান্য যত নফল এবং সুন্নত আছে মানুষের জন্য সেই সুন্নত নফল বাড়িতেই পড়া উত্তমা কুবুর আব্দুল্লাহ তিনি বলেন বলেছেন তোমাদের বাড়িতে সলাতে কিছু অংশ রেখে দাও তোমার নামাজের কিছু অংশ বাড়ির জন্য রেখে দাও ওলা কবর অন বাড়িকে তোমরা কবরস্থান বানাও না এর এ বিষয়ে আমরা পূর্বে বলেছি যে কবরস্থানে সলাাত আদায় করা যায়জ না যেখানে কবর আছে যেই জায়গায় কবর দেওয়া হয় মানুষদেরকে সেখানে নামাজ পড়া ঠিক না আদায় করবে কোন ব্যক্তি যখন ফরজ আদায় করবে মসজিদে যে তাহলে তার কিছু সন্ন্যত এবং নফল যেন বাড়ির জন্য রেখে দেয় পরস মুরসিদে পড়ার পর কিছু সুন্নাত নফল বারেজন্য জানো রেখে দেই ফা ইন্না ফি বাইতিহি মিন সলাতিহি খাইরান কারণ বাড়িতে সালাত আদায় করলে আল্লাহ তাআলা তার বাড়িতে বরকত দান করবেন সুবহানাল্লাহ ওয়ান উমর ইবনে আল আতা আন্না নাফি' ইবনে জুবাইরিন আরসalahু ইলা সায়িব ইবনে উখতি আতা বোনের ছেলে তার কাছে পাঠিয়ে দিয়েছে তার বিষয়ে আল্লাহ উনি একটি বিষয়ে তার উপর এ ত্রাস করেছিলেন তার উপর উনি মন্তব্য পেশ করেছিলেন সে বিষয়ে শোনার জন্য তার কাছে পাঠিয়ে দিয়েছেন ফকল এবং তিনি বলেন নাম হা বলছেন তাকে নামাজ পড়তে দেখেছিল এবং তাকে একটা বিষয় টুকে ছিল তাকে নিষেধ করেছিল বলছেন এটা কি কত ঘটনা সত্য ফকল তিনি বলেন নাম হা বলছেন সল্লাই তুমুল জুমা আমি রাজি আল্লাহ তালুর সঙ্গে জুমার নামাজ পড়েছিলাম জুমার সালাদ আদায় করেছিলাম ফালাম্মা সাল্লাম ইমাম ইমাম যখন সালাম ফিরে দিল কুমতুফি মাকামি আমি ওই জায়গায় দাঁড়িয়ে ফাসাল্লা তু সালাসদাই করলাম নামাজ পড়লাম ফালাম্মা দখলা মু্লাহ যখন বাড়িতে প্রবেশ করলেন আর সালাইলাই তিনি আমার কাছে খবর পাঠালেন ফকর এবং বললেন লা তুমি যা করেছো এটা আর যেন কোনো করো না তুমি যা করেছো এটা আর কোনোদিন যেন করো না কি করবা ইদা তুমি যখন জুমার নামাজ পড়বা জুমার তখন সঙ্গে সঙ্গে আর একটি সলাতে করব না কথা বলবাও তাকে বের হয়ে আসবা ফাইন্না রসুলাম আমার অনাবিদা আলী কারণ আল্লাহ নবী এই নির্দেশ আমাদেরকে দিয়েছেন যে এক জায়গায় সালাত আদায় করে সেখানেই আবার দাঁড়িয়ে শূন্যত না পড়া এর পরের যে পরিচ্ছদ সেটা হল বাবুল হাসিয়া আলা সলাতুল বীতির বীতির সলাতের বিষয়ে উদ্বুদ্ধ করা বীতিরের সলাতের বিষয়ে উদ্বুদ্ধ করা ও বেয়ানু আন্না হু সূন্যতুল মুআকাদা ও বয়ানু অক্তি হা এবং এটা বলা যে বীতীর এটা ওয়াজিব নয় এটা হলো শূন্যতে মোয়াক্কাদা বীতির কী শূন্যতে মোয়াক্কাদা ও বয়ানু অক্তিহী এবং বীতিরের সময় কি এটা আমরা এই পরিচ্ছদে জানব ইনশাআল্লাহ তালা এ বিষয়ে পূর্ণ সলাত নয়াল্লাম কল কিন্তু আল্লাহ নবীলাম এটাকে সুনুদ বলেছেন বিতির কি বলেছেন সন্নুদ বলেছেন এবং বলেছেন মানে তিনি এক হোক এক এবং বেজোর সংখ্যাকে তিনি পছন্দ করেনা তোমরা বৃত্তির পড়বা তোমরা বৃত্তির পড়বা তিনি বলেন যে আল্লাহ নবীলাম প্রত্যেক রাতেই ভিতরে পড়তেন পড়তে রাখে ভিতির পড়তেন ভিত কখনো পড়তেন মিন আউআ রাত্রের প্রথম অংশে অর্থাৎ এসার পরেই তখনও পড়তেন অমিন আওসা মধ্যরাতেও পড়তেন অমিন আখিরিহি এবং শেষ রাত্রেও পড়তেন ওয়ান তাহা বিতরুহু ইলা সাহার এমন এমনকি ওনার ভিতি পর্যন্ত পিছিয়ে নিয়ে চলে যেতেন সেহরি পর্যন্ত একেবারে শেহরির আগের মুহূর্তে উনি ভীতির পরে নিতেন এ বিষয়ে আমরা আরো আলোচনা শুনব তিনি বলেন নবী করি বলেছেন যে তোমরা তোমাদের রাত্রির শেষ নামাজটি বীতির বানাও তোমরা তোমাদের রাত্রির শেষ সলাট তোমরা বীর বানাও وان أبي سعيد الخدري رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم قال اوتيرو قبل ان تصبح ابو سعيد خدري رضي الله تبارك رسول الله صلى الله عليه وسلم বলেছেন যে তোমরা সকাল হওয়ার পূর্বেই তোমরা বিতর পড়ে নাও সবে সাদেক হওয়ার الله عنها ان النبي صلى كان يصلي صلاته بالليل وهي معترضه بين يدي فإذا بقي الوتْر أي قضاها فأوتر رواه مسلم عائشة رضي الله عنها তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ করতেন তখন আয়েশা অনেক সময় শুয়ে থাকতেন আর তাহাজ্জুদ করতে করতে যখন বিতর পড়ার সময় الله عنهما ان النبي صلى الله عليه وسلم قال باادروا الصبح বলেছেন পূর্বের সব হাদিসের ব্যাখ্যা পেয়ে যাব। সে হাদিসটা কি আইসার তিনি বললেন আল্লাহ নবী কখনো ভিতির পড়তেন এসার পরে কখনো অর্ধেক রাত্রি আর কখনো শেষ রাত্রে এবং উনি বলেছেন যে ভিত্তিকে তোমরা রাত্রে শেষ নামাজ বানাও রাত্রের শেষ নামাজ রাত্রির নামাজ এসা রাত্রির নামাজ তাহাজ্জত রাত্রির নামাজ ক্যামাইল তো বেতেরটা এই তাহাজের পরে হবে এ এটাই বোঝা গেল এবং এটাও আমরা শুনলাম যে আল্লাহ তিনি সেহেরির পূর্বে ভেতরে পড়তেন তাহাজ্যোতের পর সেহেরির পূর্বে তিনি ভিতরে পড়তেন তো ব্যাপারটা কী কখন পড়া উত্তম কার জন্য উত্তম এ বিষয়ে জাবের জাহমান তিনি বলেন রসুল আসলাম বলছেন মান খাফ আল্লাহিন আখির লাইল যে ব্যক্তি শেষ রাত্রে ওঠার পুরাটা পরিকল্পনা নেই ওঠার উপর সে পুরাটা বিশ্বস্ত না ভয় উঠতেও পারি নাও পারি পুরাটা তার প্রতিজ্ঞা নেই বা বিশ্বাস নেই ফলে ইউথির আউ সে যেন প্রথম রাত্রেই বেতের পড়ে নেয় যে শেষ রাত্রে ওঠার ভরসা নেই সে যেন প্রথম রাত্রেই বেতের পরে নাই। অমান তমে আইমা আহ ফাল আখির লাইল আর যে ব্যক্তি শেষ রাত্রে ওঠার পুরাটা পরিকল্পনা আছে এবং ওটার উপর সে পুরাটাই বিশ্বাস রাখে এবং প্রতিজ্ঞা রাখে তাহলে সে জানো যেন বেতেরটাকে রাত্রে শেষ অংশে বেতের পরে নেয় ফা সলাত আইলাস কারণ শেষ রাত্রে সলাত আদায় করলে ফেরেস্তারা হাজির হন আফজাল এবং এটা বেশি উত্তম মুস্তিমের রবায়ত আল্লাহ রবীন্দিন যেন আমাদেরকে এই সকল এবাদতগুলি নবী করিম সাহায্যের তরিকা অনুযায়ী আমাদেরকে করা দান করেন এই বলে আজকে মতো আলোচনা এখানে শেষ করছি ও আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রবী আলমিন ওসসালামু আলাইকুম আরহামী আবার আপনার সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআর আল রায়ন ব্যাংক সাতচল্লিশ বার্মিংহ্যাম এক পাঁচ এক पांड अकांट नम्बर 018 132 301 आइबान GB49-ARAY 3-000-8-3-2-3-0-8-1-3-2-3-0-8 सोट कोड 30-000-8-3 स्वेफ्ट BIC कोड A-R-A-Y GB222 टाका पाथ है आमादे रिमेल करून support at peace tv.tv peace tv, TV. मनुवतर समधान মানবতার পথ প্রদর্শক আলকর আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশনগুলো কি কি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 पवित्र विशुद्ध जीवन जापन कर दिए निर्देशना जानते हम देख कुरानी बृहस्पतिवार सन्ध्या साढ़े छ पुनः सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेश